দুই সিজদার মধ্যবর্তী সময়ে বসার অবস্থায় পঠনীয় দোয়া হজইফা রদাল আনহো থেকে বর্ণিত যে নিশ্চয় নবী করিম সাল্লা আলী ওসাল্লাম দুই সিজদার মধ্যবর্তী সময়ে বসার অবস্থায় এই দোয়াটি বলতেন রব্য ফিরলি রব্য ফিরলি অর্থাৎ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা প্রদান করুন হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা প্রদান করুন সোনান ইবনুমাজ হাদিস নম্বর আটশো সাতানব্বই সোনান আবু দাউদ আলামা আল্লামা আল আলবানী হাদিসটিকে শহেহ বলেছেন তবে হাদিসের শব্দগুলি সোনান ইবনু মাজা থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে চার নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে নামাজের অবস্থায় দুই দুইদার মধ্যবর্তী সময়ে বসার অবস্থায় হল রিব্য দুই আল্লাহর রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম হতে দুই সেজদার মধ্যবর্তী সময়ে বসার অবস্থায় অনেক রকম দোয়া পাঠ করার বিবরণ অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে কিন্তু এই বিষয়টিকে সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে অন্য হাদিসগুলির কথা উপস্থাপন করলাম না